রেইন মিডিয়া পরিবেশিত অডিও লিকচার সিরিজ উমাহ এই সিরিজ আলোচিত হবে মোহাম্মদ সাল আলাইহি ওসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা বিসমিল্লাহি রহমানুর রহিম আলহামদুলিল্লাহ মোহাম্মদ ওয়াইল তসলিম উম্মাহুল মমিনীন সিরিজের আটকের পর্বে আমরা জানব উম মিন উম মাসাহিন জায়নাব বিন্তু খুজাইমা রদিউল্লাহ আনহা এর জীবনী জায়নাব বিন্তু খুজাইমা রদিউল্লাহ আনহা প্রচুর দান করতেন এ কারণে তাকে বলা হয়ে থাকে উম্মুল মাসাহিন বা মিসকিনদের মা তিনি ছিলেন রসুল উল্লাহ সাল আলহাসাল্লামের পঞ্চম স্ত্রী সাউদা আয়েশা এবং হাফসা রদি আল্লাহু আনহুন্নার পর জীবিত স্ত্রীদের মধ্যে তিনি ছিলেন চতুর্থ জাইনব বিন তো খুজাইমা রাদি আল্লাহু আনহার পিতার নাম খোজাইমা ইবনুল হারিস ইবনে আবদুল্লাহ বিন আমর ইবনে আবদে মানাফ ইবনে হিলাল ইবনে আমর বিন সাজা আল হিলাল জাইনাব ছিলেন হাওয়াজিন গোত্রের বনুবাকর শাখার সদস্য সুতরাং তিনি কুরাইশী নারী ছিলেন না রসুল্লাহ সালু আলহিউ আসাল্লামের স্ত্রীদের মধ্যে তিনিই ছিলেন প্রথম কুরাইশী স্ত্রী পরবর্তীতে রসুল্লাহ সালু আলহি আসাল্লাম আরও যাদেরকে বিয়ে করেছিলেন তাদের মধ্যে শুধুমাত্র উম্মে সালামা এবং উম্মে হাবিবা রদিউল্লাহু আনহুমা তারা ছিলেন কুরাইশি রাসুল্লাহ সালু আলহিউ আসাল্লামের এগারোজন স্ত্রীর মধ্যে চারজন ছিলেন আরব গোত্রের যারা কুরাইশি ছিলেন না আর একজন ছিলেন ইহুদি গোত্র থেকে ধর্মান্তরিত মুসলিমা তিনি হচ্ছেন সাফিয়া রদিউলাহু আনহা সুতরাং সহজ কথায় বলতে গেলে রসুলুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লামের এগারোজন স্ত্রীর মধ্যে ছয়জন ছিলেন কুরাইশি আর চারজন ছিলেন বিভিন্ন আরব গোত্রের আর একজন ছিলেন ইহুদি গোত্রের জাইনব বিন তু খুজাইমা রাদি আল্লাহানহার মায়ের নাম হিন্দ বিনতে আউফ হিন্দ বিনতে আউফকে বলা হয়ে থাকে ইতিহাসের শ্রেষ্ঠ শাশুড়ি নিঃসন্দেহে নামটি বেশ কৌতূহল উদ্দীপক এ ধরনের নামকরণের কারণ কি। হিন্দ বিনতে আউফ রাদি আনহা তিনি তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সুতরাং জীবনের বিভিন্ন সময়ে তিনজন ভিন্ন ভিন্ন স্বামীর অধীনে ছিলেন তিনি তাদের থেকে তিনি মোট ছয়জন কন্যা সন্তানের মা হওয়ার সৌভাগ্য অর্জন করেন সেই ছয় মেয়ের মধ্যে প্রথম স্বামীর কাছ থেকে পেয়েছিলেন একজন কন্যা দ্বিতীয় স্বামীর কাছ থেকে তিনজন এবং তৃতীয় স্বামীর কাছ থেকে দুইজন কন্যা সন্তান লাভ করেছিলেন তিনি যেহেতু হিন্দ বিন্তে আউফকে ঐতিহাসিকরা বলেন ইতিহাসের শ্রেষ্ঠ শাশুড়ি তাহলে চলুন দেখা যাক কাদের কাছে তিনি নিজের মেয়েদেরকে বিয়ে দিয়েছিলেন কারা ছিলেন তার মেয়েদের স্বামী হিন্দ বিনতে আউফের ছয় মেয়ের মধ্যে দুইজন উম্মুল মিনীন হওয়ার সৌভাগ্য অর্জন করেন তাদের একজন হচ্ছেন জায়না বিন্তু খোজাইমা আরেকজন হচ্ছেন মাইমুনা বিনতুল হারিস সুতরাং নাম থেকে আমরা বুঝতে পারছি জাইনাব এবং মাইমুনা রদি আনহুমা তাদের পিতা ছিলেন ভিন্ন ব্যক্তি সুতরাং তারা ছিলেন বইপিত্রীয় বোন জাইনাব বিনতে খুজাইমা বেশি দিন হায়াত পাননি একটি মত অনুসারে তিনি মাত্র আট মাস আল্লাহ রসুল সাল্লা উল্লাসাল্লামের সাথে সংসার করতে পেরেছিলেন এরপর তিনি ইন্তেকাল করেন যেহেতু দুই বোনকে একই সময়ে স্ত্রী হিসেবে গ্রহণ করা বৈধ নয় এ কারণে আমরা দেখতে পাই রাসুল উল্লাহ সাল্লি সাল্লামের জীবনের শেষের দিকে সর্বশেষ তিনি যাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন মাইমুনা বিনতুল হারিস রাদি আল্লাহআনহা যিনি ছিলেন জাইনব বিনতে খোজাইমা রাধি আল্লাহুয়ানহার বইপিত্রীয় বোন সুতরাং মাইমুনার সাথে রাসুল উল্লাহ সল্লাহ আল্লাহ সাল্লামের বিয়ে হয়েছিল জাইনব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে এভাবে নিজের দুই মেয়েকে রাসুল্লা সাল্ল্লা আলহামের কাছে বিয়ে দিতে পারা এটা নিঃসন্দেহে হিন্দ বিনতে আওফের জন্য ছিল একটি অসাধারণ অর্জন এবং সম্মানের বিষয় শুধু এইটুকু তথ্য থেকেই বোঝা যায় তিনি কেন ইতিহাসের শ্রেষ্ঠ শাশুড়ি নামে খ্যাত কিন্তু এখানেই শেষ নয় তার অন্যান্য মেয়েদের স্বামী কারা ছিলেন সে বিষয়টাও শোনা দরকার হিন্দের আরেক কন্যা উম্মুল ফাজল লোবাবা পিন্তুল হ্যারিস আনহা তিনি ছিলেন নবেদির চাচা আব্বাস রাজিউল্লাহু আনহুর স্ত্রী উম্মুল ফাজল লুবাবা রাদি আনহা তিনি ছিলেন ইসলাম গ্রহণকারীর তৃতীয় নারী উম্মুল ফাজল ছিলেন আরেকজন বিখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবিন আব্বাসের মা হিনদের আরেক মেয়ে লুবাবা আজ বিয়ে হয়েছিল খালিদ বিন ওয়ালিদের পিতা ওয়ালিদ বিন মুগিরার সাথে সুতরাং খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহুয়ানহুর মা ছিলেন এই লুবাবা আসুগরা। সুগরা হিনদের আরেক মেয়ে তিনি বিখ্যাত সাহাবিয়াদ আসমাবিন তে উমায়স রি আনহা। জীবনের বিভিন্ন পর্যায়ে হাসমাবিন বিনতে উমায়স তিনজন মহান সাহাবির স্ত্রী ছিলেন প্রথমে তিনি ছিলেন জাফর বিন আবি তালিবের স্ত্রী আর জাফরের মৃত্যুর পর তার বিয়ে হয়েছিল আবু বকর রদি সাথে আর আবু বকর রদি আল্লাহানহুর পর আসমার বিয়ে হয়েছিল আলী রাদি আল্লাহানহুর সাথে হিন্দুর আরেক মেয়ে তার নাম সালামা বিন তে উমাইস সালামাকে বিয়ে দেওয়া হয়েছিল রসুল্লাহ সাল আলহাসাল্লামের চাচা হামজা বিন আবদুল মত সাথে তাদের দুজনের থেকে একটি মেয়ে হয়েছিলো এবং সেই মেয়েটির নাম উমা তিনি তিনিও রাসুল্লা সাল্লু আলহিউস্লামের সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন সুতরাং এই তথ্য থেকে আমরা বুঝতে পারছি হিন্দ বিনতে আউফকে কেন ইতিহাসের শ্রেষ্ঠ শাশুড়ি বলে ডাকা হয়ে থাকে যারা তার মেয়েদের জামাতা ছিলেন তাদের মধ্যে আছেন আল্লাহ রাসুল সালু আলহিউ আসাল্লাম আব্বাস ইবনে আবদুল মত্তালিব হামজা বিন আবদুল মুতালিব আবু বকর জাফর এবং আলী রাদিউল্লাহ আনহুমের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের পর্বে আমরা যাকে নিয়ে আলোচনা করছি সেই জাইনাব বিনতে খোজাইমা রাদি আনহা ছিলেন হিন্দ বিনতে আউফের বড় মেয়ে এবারে আসুন জানা যাক রাসুল্লাহ সল্লাহ আলহিাস্লামের সাথে বিয়ের আগে জাইনাব বিনতে খুজাইমা রাদি আনহার জীবনী সম্পর্কে রাসুল্লাহ সালু আলহিহু আসাল্লামের সাথে বিয়ের আগে জাইনাব বিন্তু খুজাইমার একাধিক বিয়ে হয়েছিল রসুলের সাথে বিয়ের আগে কারা জাইনাবের স্বামী ছিলেন এ ব্যাপারে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায় ঐতিহাসিকদের মধ্যে ইমাম জহুরি ইবনুল আাসির এবং ইমাম ইবনে আবদুল বা রহিমাহুল্লার মতে রাসুল্লাহ সাল্লাহ উল্লাসলামের সাথে বিয়ের আগে জাইনাবের স্বামী ছিলেন রাসুলের ফুফাতো ভাই আবদুল্লা বিন জাহাস আমরা জানি আবদুল্লা বিন জাহাস উহুদযুদ্ধে শাহাদত বরণ করেন এই যুদ্ধে কাফিররা আবদুল্লা বিন জাহাসের নাক কান কেটে অঙ্গহানি করেছিল লাশ বিকৃত করেছিল বলা হয়ে থাকে আবদুল্লা বিন জাহাসের ইন্তেকালের পর রাসুল্লাহ সাল্লাহ উল্লাহসাল্লাম বিয়ে করেন জাইনাব বিন্দু খুজাইমাকে কিন্তু অন্যান্য ঐতিহাসিকরা এই তথ্য সমর্থন করেননি তাদের মতে জায়নাব বিন্তু খুজাইমার রাজি আনহার প্রথম বিয়ে হয়েছিল তুফাইল বিন হারিসের সাথে পরবর্তীতে তুফায়েল তাকে তালাক দেন এবং এই তুফায়েল ছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দূর সম্পর্কীয় চাচাতো ভাই পরবর্তীতে জাইনাব বিন্তু খুজাইমার বিয়ে হয় তুফায়েলের ভাই উবাইদা ইবনুল হারিসের সাথে উবাইদা ইবনুল হারিস বদর যুদ্ধে আহত হন পরবর্তীতে যুদ্ধ শেষে মদিনায় ফেরার পথে সাফরা নামক স্থানে সেই বিশিষ্ট সাহাবি শাহাদাত বরণ করেন এরপর রাসুল্লা সাল্লাসাল্লাম জাইনাব বিনতে খোজাইমাকে বিয়ে করেন তৃতীয় হিজরির রমাদান মাসে এই বিয়ে হয়েছিল হাফসা রদিয়াল্লাহকে বিয়ে করার কয়েক সপ্তাহ পরে ইবনে কুতাইবা রাহমউল্লা বলেছেন হাফসা এবং জাইনাবের মাঝে বিয়ের ব্যবধান ছিল মাত্র ২০ দিন এই তথ্য অনুসারেই ঐতিহাসিকদের মধ্যে অনেকেই বলেছেন জাইনাব বিনতে খোজাইমা আবদুল্লা বিন জাহাজের স্ত্রী ছিলেন না কারণ আবদুল্লা বিন জাহাজ শাহাদ বরণ করেছেন উহুদযুদ্ধে আর উহুদের যুদ্ধ হয়েছিল তৃতীয় হিজড়ির শাওয়াল মাসে অথচ রাসুল উল্লাহ সাল্লি আসলামের সাথে জাইনাব বিন তু খুজাইমার বিয়ে হয়েছিল এর আগে অর্থাৎ তৃতীয় হিজড়ির রমাদান মাসে যখন কিনা আবদুল্লাহ বিন জাহাজ জীবিত ছিলেন কাজেই উম্মুল মুকিনীন জাইনব বিন তু খুজাইমা রদি আল্লাহু আনহা যদি আবদুল্লা বিন জাহাজের স্ত্রী হতেন তাহলে সেই সময় রাসুলের সাথে বিয়ে হওয়ার কোনো সুযোগ ছিল না তবে যেটাই হোক না কেন রসুল্লাহ সালু আলহ্লাম যখন জাইনাব বিন তু খুজাইমা রদি আল্লাহু স্ত্রী হিসেবে গ্রহণ করেন তখন জাইনাব ছিলেন একজন বিধবা নারী জাইনাব বিন্দু খুজাইমাকে বিয়ে করার মাধ্যমে রাসুল্লাহ সাল আল্লাহলাম বিধবা নারীদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে উৎসাহিত করলেন সাহাবিদেরকে জায়নাব বিন্দু খুজাইমা রাদি আল্লাহু আনহাকে বিয়ের কিছু হিকমত নিয়ে আমরা একটু পরেই আলোচনা করছি তবে তার আগে আসুন জেনে নেই আমাদের মা উমুল মিনীন জায়নাব বিন্দু খুজাইমা রাদি আনহার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জাইনাব বিনু খুজাইমা রাদি আল্লাহু আনহা ছিলেন খুবই দানশীল জাহিরি যুগ থেকেই ইসলাম পূর্ব যুগ থেকেই তিনি প্রচুর দান সৎকার করতেন গরিব দুঃখীদের সাহায্য করতেন তাদেরকে খাবার খাওয়াতেন এ কারণে তাকে ডাকা হতো উম্মুল মাসাকিন বা মিসকিনদের মা ইসলাম গ্রহণের পর তার এই গুণ এই বৈশিষ্ট্য অর্থাৎ দানশীলতা আরও বেড়ে যায় আসাহাবে সুফা বা মসজিদ নওয়বির বারান্দায় আশ্রয় নেওয়া দরিদ্র সাহাবিদের জন্য অকাতরে অর্থ খরচ করতেন আমাদের মা উম্মুল মমিন জেনাব্বিন তু খুজাই মারাদিয়াল্লাহ আনহা ইসলামের একটি বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম মানুষের ভালো গুণগুলোকে শনাক্ত করে এবং সেগুলোকে বিকশিত হওয়ার উপায় করে দেয় অর্থাৎ কোনো ব্যক্তির মধ্যে যদি ইসলাম গ্রহণের আগে থেকেই কোনো ভালো গুণ থাকে তাহলে ইসলাম গ্রহণের পর সেগুলো আরও বিকশিত হবে এ কারণেই রাসুল্লা সাল আলহি আসাল্লাম বলেছেন আন্না সু আয়দিনু কা মা দিন ইল ফিদ্দাতি খিয়া রুহম ফিল জাহিল ইয়াতি খিয়া রুহম ফিল ইসলাম ইজা ফু মানুষ স্বর্ণরূপের খনির মতো যারা জাহিলিয়াতে উত্তম তারা ইসলামে উত্তম হবে যদি তারা এই দিনকে বুঝতে পারে রাসুলুল্লাহ সদুল্লাহু আলহাসাল্লামের সাথে বিয়ের কয়েক মাস পরেই অসুস্থ হয়ে যান জাইনাব আনহা। এই অসুস্থতা থেকে তিনি আর সুস্থ হতে পারেননি একটি মত অনুসারে রাসুলের সাথে মাত্র 8 মাস সংসার করতে পেরেছিলেন তিনি এরপর চতুর্থ হিজড়ির রবিউসানি মাসে তিনি ইন্তেকাল করেন মৃত্যুকালে আমাদের মা জাইনবিন্দু খুজাইমা রদি আলাহুয়ানহার বয়স হয়েছিল তিরিশ বছর রাসুল্ল্লাহ সাল্ল্লা জীবৎ দশায় শুধুমাত্র দুইজন উমুল মমিন ইন্তেকাল করেছিলেন তাদের একজন ছিলেন খাদিজা এবং আরেকজন হচ্ছেন জাইনবিন্দু খোজাইমা খাদিজা রদি আনহার ইন্তেকালের সময় আল্লাহ তাআলা জানাজার সালাতের বিধান প্রদান করেননি তাই তখন জানাজার সালাত পড়া হয়নি এরপর যখন জাইনবিন্দু খুজাইমা রদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন তখন রাসুল উল্লাহ সাল্লাম নিজেই তার জানাজা পরিয়েছিলেন জাইনব বিন্দু খুজাইমা রদি আনহা ছিলেন একমাত্র উম্মুল মমিন যার জানাজ আর সলাত স্বয়ং রাসুল্লাহ সাল আলিয়াল্লাম পড়িয়েছেন নিঃসন্দেহে এটা ছিল জেনব বিন্দু খুজাই মারাদিয়া আল্লাহু জন্য একটি বিরাট সৌভাগ্য এবং সম্মানের বিষয় আল্লাহ তালা তার উপরে সন্তুষ্ট হয়ে যান জেনব বিন্দু খুজাই মারাদি আনহাকে দাফন করা হয়েছিল মদিনার বাকি গোরস্থানে যেখানে পরবর্তীতে অন্যান্য উম্মুল মিনীনদেরকেও দাফন করা হয়েছে জেনব বিন্দু খুজাইমা ছিলেন বাকি গোরস্থানে দাফনকৃত প্রথম অম্মুল মমিন পরবর্তীতে আরও আটজন অম্মুল মমিনকে সেখানে দাফন করা হয় উমুল মিনিনদের মধ্যে খাদিজা বিনতু খুয়াইলিদ এবং মাইমুনা বিনতুল হ্যারিস রাজি আল্লাহু আনহুমা তারা দুজন সমাহিত আছেন মক্কায় খাদিজা রদি আনহা মক্কায় সমাহিত আছেন কারণ তিনি হিজরতের পূর্বেই ইন্তেকাল করেছেন আর মাইমুনা রাজি আনহা কেন মক্কায় সমাহিত আছেন এটা তার জীবনী আলোচনায় বিস্তারিত আসবে ইনশা আল্লাহ জাইনাব বিন্দু খোজাই মারাদি আল্লাহু আনহা যেহেতু মাত্র অল্প কয়েক মাস আল্লাহ রাসুলের সাথে সংসার করতে পেরেছিলেন এ কারণে তার সম্পর্কে খুব বেশি বর্ণনা পাওয়া যায় না এই কারণে এই আলোচনার বাকি অংশে আমরা একটি পরিশিষ্ট সংযোজন করেছি যেখানে জাইনাব বিন্দু খুজাই মারাদিয়াল্লাহু আনহার বিয়ের কিছু হিকমত নিয়ে আমরা আলোচনা করছি এই বিয়ের কিছু হিকমতের মধ্যে রয়েছে প্রথমত ইসলামের জন্য জাইনাব বিন্দু খোজাই মারাদিয়াহানহার যেই ত্যাগ এবং সংগ্রামী জীবন से पुरस्कृत होल्लाह रसुल्लाह सलम साथी विमे कारण रसल्लाह सल्लाहम स्त्री हर मध्यमेंट दुनिया और आखिरतर सौभाग्य पेन्नातेवाल सल्लाह सलम स्त्री मध्य एक जन हबें ये द्वित हिगमत हे विधवा नारी स्त्री हिसेबा ग्रहण कर स्वामी मृत्यु मान एक नारथाय आकाश भेगे पड़ा महािपर सामने उपस्थित हवा एट तत्कालीन আরব সমাজে কিংবা তারও আগে সেই জাহিলি সমাজে যেভাবে সত্য এমন কি আধুনিক এই বর্তমান যুগেও এটা সত্য বিধবা নারীদের ভোগান্তির কোনও অন্ত থাকে না এই বর্তমান যুগেও পৃথিবীর অন্যান্য ধর্মে কিংবা সংস্কৃতিতে বিধবা নারীদের সাথে যে ধরনের আচরণ করা হয় সেটা খুবই দুঃখজনক মানবজাতি জ্ঞানবিজ্ঞান এবং প্রযুক্তিতে বহুদূর এগিয়ে গেলেও বিধবা এবং তালাকপ্রাপ্ত নারীদের প্রতি আচরণ এবং মানসিকতার খুব বেশি উন্নতি হয়নি জাতিসংঘের একটি সমীক্ষা অনুসারে বর্তমান পৃথিবীতে প্রায় আটাইশ কোটি নারী বিধবা রয়েছেন বলে জানা যায় যাদের মধ্যে প্রতি দশ জনে একজন বাস করছেন চরম সীমার নিচে। এবং অধিকাংশ নারী তাদের আয় রোজগার কিংবা উপার্জনের কোনো ব্যবস্থা নেই অতীতের মতো বর্তমানেও বিধবা নারীদেরকে অপয়া বা অস্পৃশ্য কিংবা অলুক্ষণে মনে করা হয় পৃথিবীর বিভিন্ন দেশে স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়িতে বিধবা নারীদের স্থান হয় না তাদেরকে স্বামীর উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হয় ফলে বাধ্য হয়ে তারা পিতার সংসারে কিংবা ভাই বা অন্যান্য আত্মীয় স্বজনের আশ্রয়ে চলে আসেন পোশাক আশাক চলাফেরা এবং খাওয়া দাওয়া বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে নানা ধরনের বৈষম্যমূলক আচরণের শিকার হতে হয় অন্যান্য ধর্মগুলোতে বিধবা নারীদের অধিকার কী সেই দিকে তাকালে দেখা যায় ইহুদি খ্রিস্টানদের বিকৃত ধর্মগ্রন্থে বিধবা নারীদেরকে মিরাসি সম্পদ বা উত্তরাধিকারী সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে আর ইহুদি সমাজে অর্থাৎ ইসরায়েলি সমাজে বিধবা নারীদেরকে সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর অন্তর্ভুক্ত ধরা হয়ে থাকে আর হিন্দু ধর্মে বিধবা নারীদের তো বেঁচে থাকারই কোনো অধিকার ছিল না স্বামীর মৃত্যুর পর স্বামীর সাথে একই চিতায় আগুনে পুড়িয়ে মারা হতো তাদেরকে অবশেষে আঠারোশো সালে আইনের মাধ্যমে বন্ধ করা হয়েছে এই সতীদাহ প্রথা তবে ঐতিহাসিক সত্য হচ্ছে শুধুমাত্র ইংরেজদের মাধ্যমে এসে আঠারোশো সালে নয় বরং তারও আগে মুঘল শাসনামলে মুসলিম শাসকরা এই সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছেন যদিও সেই সব মুঘল শাসকদের কথা তেমন প্রচার হয় না এর অন্যতম কারণ হচ্ছে ঐতিহাসিকদের মধ্যে হিন্দুত্ববাদের প্রভাব মুঘল সম্রাট হুমায়ুন সর্বপ্রথম সতীদাহ প্রথার বিরুদ্ধে রাজকীয় আদেশ জারি করেন এরই ধারাবাহিকতায় এই আদেশ জারি ছিল সম্রাট আকবরের সময়ে এমনকি সম্রাট শাহজাহানের সময়েও সম্রাট শাহজাহানের সময়ে যেসব হিন্দু নারীদের শিশু সন্তান ছিল যদি তারা বিধবা হয়ে যেতেন তাদেরকে কোনোভাবেই আগুনে পুড়িয়ে মরতে দেওয়া হতো না আর মুঘল সম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক বা শে ঔরঙ্গজেব আলমগীর রহিমাহুল্লাহ তিনি সমস্ত ভারত ভারতবর্ষে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ষোলোশো সালে তবে মূল বিষয় হচ্ছে আইনের মাধ্যমে কোনো একটি প্রথা বিলুপ্ত করা গেলেও যদি মানুষের মানসিকতা না বদলায় তাহলে সেইসব সব নারীদের ভাগ্যের খুব একটা পরিবর্তন হয় না যে কারণে একটি পরিসংখ্যান থেকে দেখা যায় উনিশশো থেকে ১৯৮৭ এই সময়কালে চুয়াল্লিশ বছরের মধ্যে ভারতে সতীদাহ কিংবা সতীদাহের চেষ্টা হয়েছে এরকম 30টি ঘটনা পাওয়া যায় यब तथ्य उपा उल्लेखम उद्देश्य हे विधवा नारी जीवन जे सब दुख दुर्दशा चले आसे तरह कि चित्र बोझ चेष्टा जदिनी अधिकार के एक विधवा नारी वंचित ना हन तबुओ स्वमी मृत्यू पर निसंदेह मानसिक भावे भेंगे पड़े एकाकी जीवने मानसिक अवसाद तक ग्रास करें जीवन के आनंद हारिए जाए धीरे धीरे एभव तर मृत्यू दिखे ढले पड़े यही अवस्था थे मुक्त रूपाय बात है इसलाम अन्न्य धर्मे और सभ्यत जखने विधवा नारी বৈষম্যমূলক আচরণ এবং জুলুম করা হয়েছে সেখানে আল্লাহাল্লাহ বিধবা নারীদেরকে বিয়ের ব্যবস্থা করে দিতে উৎসাহিত করেছেন কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহাল্লাহ বলেছেন ওয়ান কেহুল আয়া মা মিনকুম তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিয়ে সম্পাদন করে দাও এখানে আয়া মা শব্দের মাধ্যমে কাদেরকে বোঝানো হয়েছে আয়ামা এই শব্দটি আইএম শব্দের বহু আর আইয়িম এমন মহিলাদেরকে বলা হয় যাদের স্বামী নেই এর মধ্যে কুমারী বিধবা এবং তালাক সবাই সামিল এমনকি সেই সব কেউ শব্দগতভাবে এই আইএম শব্দের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় যাদের স্ত্রী নেই তবে প্রাচীন আরব সমাজে অধিকাংশ ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হতো নারীদের ক্ষেত্রে তাফসিরকারদের মতে এই শব্দের মাধ্যমে আল্লাতালা কুমারী নারীদের তুলনায় বিধবা এবং তালাকপ্রাপ্ত নারীদের কথাই আগে বুঝিয়েছেন কারণ স্বাভাবিকভাবেই কুমারী নারীদেরকে বিবাহ করতে কেউই আপত্তি করে না তাদেরকে বিয়ে করিয়ে দেওয়া এটা কঠিন কোনো ব্যাপার নয় কিন্তু বিধবা এবং তালাকপ্রাপ্ত নারীদেরকে সাধারণত কেউ বিয়ে করতে চায় না এ তাদেরকে বিয়ের ব্যাপারে উৎসাহ দিয়ে আল্লা তালা বলেছেন ওয়ান কিহুল আয়া মিন কুম অর্থাৎ যেসব নারীদের স্বামী নেই তোমরা তাদের বিয়ের ব্যবস্থা করে দাও এই আয়াতে কুমারী নারীদের তুলনায় বিধবা এবং তালাকপ্রাপ্ত নারীদের কথা আগে বোঝানো হয়েছে এই ক্রমধারার পক্ষে কোরআনের অন্যত্র আরেকটি দলিল পাওয়া যায় গত পর্বে আমরা ইলার ঘটনা আলোচনা করেছিলাম যেখানে রাসুল্লাহ সাল আলিয়া সাল্লাম কিছু ঘটনার কারণে তার স্ত্রীদের উপরে মনঃক্ষুণ্ণ হয়েছিলেন এবং তাদের থেকে এক মাস পৃথক ছিলেন সেই পরিস্থিতিতে আল্লাহআালা আয়াত নাজিল করে জানিয়েছেন আল্লাহ তাল্লাহ চাইলে তাদের পরিবর্তে রাসুলকে আরও উত্তম স্ত্রী দিতে পারেন সেখানে আয়াতে আল্লাহআাল্লাহ সেই উত্তম স্ত্রীদের কয়েকটি গুণ এবং বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সেই আয়াতের শেষ অংশে আল্লাহ তা আল্লাহ নারীদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেছেন তারা হবেন সাই ইবাতিও আবেকার অর্থাৎ অকুমারী এবং কুমারী সেই আয়াতেও কুমারী নারীদের আগে আল্লাহ তা আলাহ অকুমারী নারীদের কথা উল্লেখ করেছেন অর্থাৎ যারা তালাক প্রাপ্তা কিংবা বিধবা সুতরাং কোরআনে দৃষ্টিতে কোনো নারীর পূর্বে বিবাহিত থাকা এটা নিন্দনীয় কোনো বিষয় নয় আর আমরা জানি রসুল্লাহ সাল্লাহ উলাইস্লামের স্ত্রীদের মধ্যে একমাত্র আয়েশা রাদি আল্লাহু আনহা ছাড়া কেউই কুমারী ছিলেন না বাকি স্ত্রীদের মধ্যে জাইনাব বিনতে তেজাহাস রাদি আল্লাহু আনহা তিনি ছিলেন তালাকাপ্তা আর বাকি সবাই ছিলেন বিধবা রসুল্লাহ সল্ল্লাহি সাল্লাম বিধবা নারীদেরকে বিয়ে করে সামাজিকভাবে উত্তম দৃষ্টান্ত স্থাপন করেছেন एक जन विधवा नारी शुधुम्रर्थनैतिक भरण पोषण प्रयोजन है विषय नय बर शारीरिक और मानसिक प्रयोजनों आकार विधवा नारी के सहाज्य कर सर्वोत्तम उपाय होवस्था बीए उहूदुद्ध प्राय सत्तर जन सहबी शहीद हन फले विधवा जान तीर एतिम हो जाए तरह सन्ताना उहूदुद्ध शहीद सहबीर विधवा स्त्री एलें रसिदुल्लाह सल्लासलम का ते दुख कष्ट देखे रसिदुल्लाह सल्लाहलमें নিশ্চয়ই মহিলাদের অন্তরে স্বামীর প্রতি বিশেষ ভালোবাসা থাকে এই অভাব অন্য কোন কিছু দিয়ে দূর হয় না সুতরাং একজন বিধবা নারীকে যতই অর্থনৈতিক ভরণ টাকা পয়সা দিয়ে সাহায্য করা হোক না কেন স্বামীর অভাব কিছুতেই দূর হওয়া নয় তাই সাহাবিদের মধ্যে যদি কেউ কোনো বিধবা কিংবা তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করতেন তখন রাসুল্ল সাল্লাম তাদের কাজকে সমর্থন করতেন প্রশংসা করতেন উহু যুদ্ধের পর উহুদের বিধবা নারীদেরকে রাসুল্লাহ সাল্লামের সাহাবিরা বিয়ে করে নেন বহুযুদ্ধে জাবির রাজি আল্লাহু পিতা শহীদ হয়েছিলেন তখন জাবির রাজি আল্লাহুয়ানহু তার ছোট বোনদেরকে দেখাশোনা করার জন্য একজন তালাক প্রাপ্ত মহিলাকে বিয়ে করেছিলেন তখন রাসুল উহাম জাবিরের সেই কাজকে প্রশংসা করেছিলেন এর পাশাপাশি সামাজিকভাবে যদি বিধবা নারীদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করা হয় রাসুল্ল্লাহ সাল্লাহুসলাম সেই ক্ষেত্রেও সাহাবিদেরকে উৎসাহিত করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বিধবা এবং মিসকিনদের জন্য খাদ্য জোগাড়ে প্রচেষ্টারত ব্যক্তি আল্লা রাস্তায় মুজাহিদের মতো অথবা রাতে কিয়ামকারীর মতো এবং দিনে সিয়ামকারীর মতো অন্য হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বৈশিষ্ট্য ছিল এটা তিনি যদি কোনো বিধবা কিংবা অভাবীর সাথে পথ চলতেন তাহলে তাদের অভাব দূর করে দিতেন রাসুল্ল্লাহ সাল্লাসলামের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে তার চাচা আবু তালিব বলেছিলেন তিনি শুভ্র তার চেহারা রসিলায় বৃষ্টি প্রার্থনা করা হয় আর তিনি এতিমদের খাবার পরিবেশনকারী আর বিধবাদের তত্ত্বাবধায়ক বা তাদের দেখাশোনাকারী এই আদর্শ অনুসরণ করে পরবর্তীতে খলিফারাও রাষ্ট্রীয়ভাবে বিধবা নারীদের ভরণ পোষণের এবং তাদের অভাব দূর করার ব্যবস্থা গ্রহণ করেছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা অমর ইবনুল খতাক আকর আনহু তিনি বলেছেন যদি আল্লাহ তালা আমাকে সুস্থ রাখেন অর্থাৎ যদি আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি ইরাকের বিধবা নারীদের এমনভাবে স্বচ্ছলতার ব্যবস্থা করে দেব যে এরপর তাদেরকে আর কারও মুখাপেক্ষী হতে হবে না ওমর রাদি আল্লাহ খিলাফতকালে ইরাক ছিল ইসলামী খিলাফতের সবচেয়ে দূরবর্তী অঞ্চল এ কারণেই ওমর ইবনুল খাতাব রাদি আনহু সেই স্থানের কথা উল্লেখ করে বলেছেন যদি আগামী বছর পর্যন্ত আমি বেঁচে থাকি তাহলে সবচেয়ে দূরবর্তী অঞ্চলের বিধবা নারীদেরকেও ভরণ পোষণের ব্যবস্থা করে দেব रदी उमर अदी इस्लामी इसलमी राष्ट्रीय विधवा भा चालू इसलमे विधवा नारीस अधिकार देर मध्य रतुन जीवन शुरू कर सूचग अल्लाह तीन তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যুবরণ করে তাদের স্ত্রীদের কর্তব্য হল চার মাস দশ দিন পর্যন্ত অপেক্ষা করা বা ইদ্যৎ পালন করা পর যখন ইদ্যত পূরণ করে নেবে তখন তারা নিজেদের ব্যাপারে বিধিমত ব্যবস্থা নিলে তাতে কোনো পাপ নেই অর্থাৎ ইদ্যত পূরণ হয়ে যাওয়ার পর যদি তারা পছন্দ অনুযায়ী কোনো পুরুষকে বিয়ে করে নেন এতে কোনো নিষেধাজ্ঞা নেই সামাজিকভাবে আমরা দেখি সমাজে কোনো পুরুষের স্ত্রী মারা গেলে সেই পুরুষকে পরিবারের লোকেরাই বিয়ের ব্যবস্থা করে দেন কিন্তু নারীদের ক্ষেত্রে এই ধরনের প্রচেষ্টা গ্রহণ করা হয় না অনেক ক্ষেত্রে এটাকে খারাপ চোখে দেখা হয় क्यों एक स्मरण रखते हैं आल्ला जी विषय के बैध कर सामिक दृष्टिभंग कारण हारम बनिए नेवा चरम मूर्खतापूर्ण क्या एक विधवा नारी जदि युवती हन ए विभिन्न आचरणे वियर चाहिदा प्रकाश पाय किए ना कर फिटनार आशंका थके अथवा खावा पड़ार कष्ट थे किंबा एम दारिद्र भय थे जै दारिद्रे कारण दिन धर्म एवं सम्मान नष्ट होशंका आईरण विधवा नारी द्वित वियेराव बातमूलक সর্বোপরি স্বামী স্ত্রীর মধ্যে এই যে সম্পর্ক এই সম্পর্ককে আল্লাহ তাল্লাহ করে আনে একে অন্যের লেবাস বা পোশাক হিসেবে উল্লেখ করেছেন তাই কোনো একজন নারী বিধবা হওয়ার পর যখন আবার বিয়ে করেন তখন তিনি নিজেকে সেই পোশাকে আবৃত করে নেওয়ার মতো নিজের জীবনকে সব দিক থেকে নিরাপত্তার চাদরে আবৃত করে নেন বিধবা নারীদের অন্যান্য অধিকারের মধ্যে রয়েছে নির্ধারিত সময় পর্যন্ত ইদ্যত পালনের অধিকার সম্পত্তির অধিকার এতিম সন্তানের ভরণ পোষণ পাওয়ার অধিকার অর্থাৎ একজন নারী যখন বিধবা হয়ে যান তখন তখন সেই সন্তানের পিতার অবর্তমানে দাদা হবেন সেই সন্তানের অভিভাবক এভাবে ইসলামে বিভিন্ন স্তরের বিভিন্ন রকমের ব্যবস্থার মাধ্যমে বিধবা নারীদের সামগ্রিক প্রয়োজন পূরণের ব্যবস্থাপনা রাখা হয়েছে এর মধ্যে সর্বোত্তম ব্যবস্থা হচ্ছে একজন বিধবা নারীকে পুনরায় বিয়ের ব্যবস্থা করে দেওয়া এরপরেও কোনো নারী যদি স্বেচ্ছায় বিয়ে করতে না চান যেমন সন্তান প্রতিপালন কিংবা অন্য কোনো কারণে সেই ক্ষেত্রেও আল্লাহতালা তাকে তার সবর এবং ধৈর্যের জন্য পুরস্কৃত করবেন रसुल्लाह सल्लाहलम वंशीय मर्यादा और सौंदर्य थारे जी विधवा नारी निजे केरत रखे तरह एतिम सन्तान लालन पालन ए सतानन करते गार चेहर दाग पड़े जाए और से विधवा नारी परकाले एभवे थकब एरपर रसुल्लाह सल्लाहल्लम तरह शहदात आंगुली ए मध्यमा दो आंगुली दिए इशारा कर देखान जदिव इसलमे विधवा नारी अबिवाहित थकते निरुत्साहित करो नारी जदि तर सन्तान कथा भेबे स्वेच्छाएं अविवाहित चान कारण दुख कष्ट सह्य करें सबर करें तो कर आखिरतेट पुरस्कार कथा घोषित हो हादिसर माध्यमे आमर कारण अल्लाह रासूसल्लास्ल्लम नैकट्य लाभ करबें आखिर प्रिय श्रोता एतटुकू छा आजकल पर्व आलोचना आलोचनार शेष अंश छोड़ जायनाब बिन्तु खुजाइम रदी अल्लाहर जीवनी आलोचनार बर्धित अंश যেখানে আমরা জানলাম বিধবা নারীদের অধিকার সম্পর্কে সুতরাং আমরা যা শুনলাম আসুন তা নিয়ে ভাবি চিন্তা করি বর্তমান যুগে যারা নারী অধিকারের কথা বলে তারা যদি ইসলামে দেওয়া বিধবা নারীদের অন্তত এতটুকু অধিকার আদায় করার ব্যবস্থা করতে পারত তাহলে নিঃসন্দেহে বহু নারীদের ভোগান্তি এবং কষ্ট দূর হতো কিন্তু পৃথিবীর মুসলিম দেশগুলোর অধিকাংশ জায়গায় সামগ্রিকভাবে ইসলামী শাসন ব্যবস্থা না থাকায় নারীরা ইসলামে দেওয়া এইসব অধিকার থেকে বঞ্চিত হচ্ছে जदिव परिवारिक विधान क्षेत्र में किलमामी आईनकानुन कार्यकर आंतु सामग्रिक भावे इसलमिक शासन व्यवस्था काएम नहीं थे पुरुषतान्रिक दृष्टिभंग कारण नारी तधिकार वंचित हंतु वास्तवता हे आल्ला देवा आईन इसलमी सरिया कार्यकर ना थार कारण नारी तधिकार बच्चित हल्लाता विषयगुलानक बुझार तफिक दान कर وصلى الله تعالى على سيدنا محمد وعلى اله وصحبه وسلم والحمد لله رب العالمين. Raindrops Media এর অনন্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.youtube.com/raindropsmediaorg2015